ইবনু আব্বাস সদিল্লাহ তাল্হ্ন বর্ণিত নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তিনি মদিনাবাসীকে এমনভাবে পেলেন যে তারা একদিন সওম পালন করে অর্থাৎ সে দিনটি হল আশুরার দিন তারা বলল এটি একটি মহান দিবস এ এমন দিন যে দিন আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে নাজাদ দিয়েছেন এবং ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন অতপর মুসা আলাহ সাল্লাম সুক্রিয়া হিসাবে এ দিন সওম পালন করেছেন তখন নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তাদের তুলনায় আমি হুলা মুসালাস সাল্লাম এর অধিক নিকটবর্তী কাজেই তিনি নিজেও এদিন সাওম পালন করেছেন এবং এদিন সাওম পালনের নির্দেশ দিয়েছেন